from Ramadan welcome, welcome oh, Ramadan. It is Ramadan. It is Ramadan. o Ramadan irin Ramadan irin Ramadan priyo muslim ebong muslim bhaiyo bonera assalamu alaikum wa rahmatullahi allah talar ta doya shanti o rahmat আপনাদের সবার উপরে বর্ষিত হক আমাদের অনুষ্ঠানে স্বাগতম রমজান অ্যাট ডেট উইথ ড জাকির আমি আপনাদের হোস্ট ইসুপ চেম্বার্স আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব আর ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেব কখন রোজা রাখা বাধ্যতামূলক আর অব্যাহতি আছে ড জাকির আর আমি নিশ্চিত আজকেও আমাদের দর্শকরা আপনার উত্তরগুলো শুনে দারুণভাবে উপকৃত হবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকের প্রথম প্রশ্ন রোজা রাখা এটা কি সব মুসলিমদের জন্য বাধ্যতামূলক নাকি আল্লাহ এখানে বিশেষ কিছু লোকের কথা বলেছেন যাদেরকে রোজা হবে বিশেষ করে রমজান মাসে কোনো লোকের জন্য রোজা রাখা বাধ্যতামূলক হতে গেলে অবশ্যই তাকে পাঁচটা শর্ত পূরণ করতে হবে এক নম্বর হচ্ছে তাকে হতে হবে একজন মুসলিম দুই নাম্বার সেই লোক হবে সুস্থ মস্তিষ্কের তিন নাম্বার তাকে অবশ্যই সাবালক অথবা সাবালিকা হতে হবে তার মানে তাকে প্রাপ্তবয়স্ক আরো চারটা শর্ত পূরণ করতে হবে যদি সে হয় একজন মহিলা যদি সে হয় নারী তার ক্ষেত্রে রোজা বাধ্যতম লোক হতে গেলে অতিরিক্ত আরো চারটা শর্ত পূরণ করতে হবে এক নম্বর সে সময় তার রাজস্রাব হবে না ছাড়াও। এ সময় প্রসব পরবর্তীকালীন রক্তস্রাব হবে না বাচ্চাকে নিজে দুধ খাওয়াবে না অথবা গর্ভবতী থাকবে না তাহলে মহিলাদের ক্ষেত্রে এই সময় নয়টা শর্তের সবগুলো পূরণ হলে তখন তার জন্য রোজা বাধ্যতামূলক হবে আর পুরুষদের ক্ষেত্রে প্রথম পাঁচটা শর্ত পূরণ হলেই রমজান মাসে রোজা রাখা তাদের জন্য বাধ্যতামূলক হয়ে যাবে তাহলে আপনি যা বললেন সেটা থেকে আমি যেটা বুঝলাম তা হল রোজা এটা শুধু মুসলিমদের জন্য বাধ্যতামূলক কথাটা ঠিক ঠিক বলেছেন শুধুমাত্র মুসলিমদের জন্যই রোজা রাখাটা বাধ্যতামূলক কোন অমুসলিম বা অবিশ্বাসীদের জন্য রোজা রাখা বাধ্যতামূলক না এর কারণ হচ্ছে আল্লাহ সব তালা বলেছেন পবিত্র কোরআনে সুরা নূর অধ্যায় নম্বর চব্বিশ আয়াত নম্বর উনচল্লিশ যে একজন অবিশ্বাসীর কাজ তার মানে যে অমুসলিম একজন অবিশ্বাসীর কাজ হলো মরুভূমির মধ্যে মরিচিকার মতো তৃষ্ণার্ত লোক মনে করে সেখানে পানি আছে কিন্তু যখন পৌঁছায় তখন দেখে যে কোনো পানি নেই কিন্তু সেখানে পাবে আল্লাহকে তখন আল্লাহ তার কর্মফল পূর্ণমাত্রায় দেবেন এবং আল্লা তালা হিসাব গ্রহণে তৎপর তার মানে পরকালের জীবনে অবিশ্বাসীরা তাদের কাজের ফল কোনো ভালো কিছু পাবে না এবং আল্লাহ হিসাব গ্রহণে তৎপর তাহলে অবিশ্বাসীদের সব কাজগুলোই পরকালের জীবনে মূল্যহীন কারণ প্রত্যেকটা কাজের শুরুতেই থাকতে হবে নিয়ত আর এটা নিয়ে আলোচনা করেছি গতকাল যে কারো রোজা কবুল করার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটা শর্ত নিয়ত তার মানে উদ্দেশ্য আর উদ্দেশ্য হবে এই রোজাটা শুধুমাত্র আল্লাহ সবান তালার জন্য অন্য কারো জন্য নয় তাহলে একজন অমুসলিম একজন অবিশ্বাসী যে আল্লা সবান তালাকে বিশ্বাস করে না সে যে আল্লাহ স্বান তাল্লাহার জন্য নিয়ত করে রোজা রাখবে এমন প্রশ্ন আসবে না এই কারণে অবিশ্বাসীদের জন্য রোজা রাখাটা বাধ্যতামূলক না যদি সে নিয়ত ছাড়া রোজা রাখে তাহলে সেটা অযথা উপোস করাই হবে কিন্তু ইবাদত হবে না ইসলাম ধর্ম অনুযায়ী যে রোজাটা সেটা পালন করা হবে না সেজন্য নিয়ত বা উদ্দেশ্য খুবই গুরুত্বপূর্ণ এখন অবিশ্বাসীরা যদি কোনো ইবাদত করে যদি ইমান না আনে যদি বিশ্বাস না করে যে আল্লাহ স্বানা কেবল মাত্র একজন যদি কালেমা না বলে মোহাম্মদ রাসুল্লাহ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম হলেন আল্লাহ রাসুল তাহলে ইবাদতের সব কাজই পরকালের জন্য মূল্যহীন হবে তবে যখনই একজন অবিশ্বাসী যে লোক মুসলিম নয় সে ইসলাম গ্রহণ করলে তার জন্য এটা বাধ্যতামূলক হবে যদি ইসলাম গ্রহণ করে রমজান মাসের মাঝামাঝি তাহলে তখন থেকে শুরু করে রোজা রাখা তার জন্য বাধ্যতামূলক তবে তার অতীত সেটা আল্লাহ হিসাব করবেন না আল্লাহ স্মানতলা বলেছেন পবিত্রকরণেশ্বরা আনফাল কে একজন ছেলে বা মেয়ে প্রাপ্তবয়স্ক হচ্ছে আঠারো বছর বয়সে আবার কোথাও সেটা হয়তো চোদ্দ সবচেয়ে কম হলো ১৪ বছর ইসলাম এই প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স সম্পর্কে কি বলে পৃথিবীর বিভিন্ন দেশের আইনের কথা যদি বলতে হয় ভারতে প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স হচ্ছে আঠারো বছর ইন্দোনেশিয়া ১৯ বছর যুক্তরাজ্যে সেটা আবার ১৬ বছর প্রত্যেক দেশে প্রাপ্তবয়স্ক হওয়ার যে বয়সটা সেটা সে দেশে সরকার লোকজন যেরকম মনে করে সেটা অনুযায়ী আইনটা এক এক দেশে এক এক রকম হয়ে থাকে কিন্তু ইসলামে রোজা রাখা ফরজ হয় নামাজ পড়া ফরজ হয় ইবাদত করা ফরজ হয়ে যায় যখন সে সাবালক বা সাবালিকা হয়ে যায় এখানে মূলত শর্ত হচ্ছে তিনটা যদি এই তিনটার যে কোনো একটা শর্ত পূরণ হয় তাহলে ধরা হবে যে সেই ছেলে বা মেয়ে প্রাপ্তবয়স্ক এক নম্বর হচ্ছে शरि वि लोम गजान शुरू करा दिन नम्बर ऐले मेर बनो बचर अथवा ऐले क्षेत्र बीर्जस्खलन हम स्वप्नदोष बा अथवा मे तदि तर रजस्रव शुरू हो जाए जखन थ एक मेर रजस्रव शुरू हो तक प्राप्त वयस्क धरा होते बयस दशरों कम কিন্তু যেদিন থেকে তার রজস্রাপ শুরু হবে সেদিন থেকেই তাকে ধরে নেওয়া হবে যে সে তখন প্রাপ্তবয়স্ক বা সাবালিকা হয়ে গেছে এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং কারণ আপনি তখন বললেন যে একটা মেয়ে দশ বছর বয়সে প্রাপ্তবয়স্ক হতে পারে আর পশ্চিমা দেশেও এরকম বলা হয় আর এখনকার দিনে এটা বেশ কমন এই কয়েক মাস আগে পেপারে একটা আর্টিকেল ছিল যে দিল্লিতে এটা অস্বাভাবিক না দশ বছরের একটা মেয়ের রজস্রাপ শুরু হয়ে গেছে যদি নয় বছরের কমে শুরু হয়ে যায় তখন সেটা একটা দুশ্চিন্তার ব্যাপার পশ্চিমা দেশগুলোতে আগে একই ছিল না যখন আমি মেডিকেল কলেজে পড়তাম তখন পশ্চিমা দেশে ছিল বারো বা ১৩ ভারতে ছিল চোদ্দ কিন্তু যেহেতু এখন ডায়েট বদলে গেছে তারপর পরিবেশ বদলে গেছে ইত্যাদি এগুলো প্রাপ্তবয়স্ক হওয়ার বয়সের উপর প্রভাব ফেলে কিন্তু এখন ব্যাপারটা বেশ কমন যে মেয়েরা দশ বছর বয়সে কখনো দশেরও আগে নয় বছরেই অনেক মেয়ের रोजस्राप शुरू हो जाए ऐले चेताड़ी मैच्यर प्रश्न ए जिर एजा राखा अब्याहति दे कैटागर लोक के पवित्र रमजान मासे रोजा रखाहति देपर् एखना मते মানুষকে রোজা রাখা থেকে অব্যাহতি দেওয়া যদি সেই লোক অবিশ্বাসী হয় অমুসলিম হয় আর তখন রজস্রাব হয় সে রোজা রাখবে না পাঁচ নম্বর যদি কোন মহিলার প্রসব পরবর্তী রক্তস্রাব হয়ে থাকে ছয় নম্বর মহিলা গর্ভবতী হল 7. अब्याहत दे सत नम्बर महिला आठ नम्बर जदि क्यों रोगाक्रांत है असुस्थे अब्याहत नये नम्बर जो लोक विकलांग है दस नम्बर जो से लोक खूब वयस्क खूब वृद्ध हो जाए नम्बर जो भ्रमण कर बारो नम्बर जो से लोक जिहाद कर বা লড়াইতে অংশগ্রহণ করে আল্লাহ তালার খাতিরে আর ১৩ নম্বর জোর করা হলে যদি কারো উপর জোর করা হয় আর সে রোজা না রাখে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এই হল সংক্ষেপে ১৩ ক্যাটাগরির মানুষ যাদেরকে রোজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সুন্দর এবার প্রত্যেক ক্যাটাগরি নিয়ে একটু আলোচনা করব যাদের অব্যাহতি আছে ড জাকির রোজা থেকে যাদের অব্যাহতি দেওয়া হয়েছে তাদের সবাইকে এই রোজা কি পরে কোনো সময়ে রাখতে হবে আমি যে ১৩টা ক্যাটাগরির কথা বলেছি প্রথম তিনটা ক্যাটাগরি তাদেরকে পরবর্তীতে রোজা রাখতে হবে না তার মানে অমুসলিম তারপর যে অপ্রাপ্ত বয়স্ক আর যে লোক মস্তিষ্ক বিকৃত বাকি যে দশটা ক্যাটাগরি দুটো ক্যাটাগরি যে লোক অনেক দিন ধরে বিকলাঙ্গ এবং যে লোকের বয়স অনেক বেশি হয়ে গেছে এই ক্যাটাগরির লোককেও পরের রোজা রাখতে হবে না তবে তাদেরকে ফিদিয়া বা ক্ষতিপূরণ দিতে হবে প্রত্যেক রোজার জন্য একজন গরিব লোককে খাওয়াতে হবে এখন বাকি আটটা ক্যাটাগরির কথা যদি বলতে হয় তারা তখন যে অবস্থায় ছিল সেটা যদি বদলে যায় তাহলে তাদের মিস করা রোজাগুলো পরে রাখতে হবে যেমন ধরেন এই আট ক্যাটাগরির মধ্যে আছে রোজস্রাপ হওয়া মহিলা যখনই রোজস্রাপ বন্ধ হয়ে যাবে তখনই তাকে এই রোজাগুলো রাখতে হবে যত তাড়াতাড়ি সম্ভব পরবর্তী রমজানের আগে কোনো মহিলা যার প্রসব পরবর্তীকালীন রক্তস্রাপ হচ্ছে যখন এটা বন্ধ হবে তাকে রোজা রাখতে হবে কোনো মহিলা গর্ভবতী যখন অবস্থাটা চলে যাবে প্রসব পরবর্তী রক্তস্রাপ বন্ধ হবে রোজা রাখতে হবে একজন মহিলা চার নম্বর ক্যাটাগরি বাচ্চাকে দুধ খাওয়ায় যখনই সময়টা শেষ হবে তখন তাকে রোজা রাখতে হবে একজন লোক অসুস্থ যখনই সুস্থ হবে তাকে রোজা রাখতে হবে একইভাবে একজন ভ্রমণ করছে যখনই তার ভ্রমণ শেষ হবে সে রোজা রাখবে আমার একজন যে অংশ নিয়েছে জিহাদে আল্লাহ আল্লাহতালার খাতিরে কোনো লড়াইতে যখনই লড়াই শেষ হবে তাকে রোজা রাখতে হবে একইভাবে যার উপর জোর করা হচ্ছে আর সে রোজা রাখে না যখনই জোর উঠে যাবে তাকে রোজা রাখতে হবে তবে তাদেরকে এই রোজাটা রাখতে হবে পরবর্তী রমজানের আগে। ইনশাল্লাহ আবার দেখা হবে ছোট্ট বিরতির পর আপনাদেরকে জানাই রমজানুল মুবারকের আন্তরিক মুবারকবাদ আন্তরিক বার্তা उल्लेख नम्बर खंडर लोक नबीजर ज्लाम्मान बेी हकदारे नबीजी तुम लोकटी तुमारा लोकटी आरो जिजेस करल के नबीजी तुम लोक की चतुर्थ बार जिजेस करल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 वरमतुल्ला अबरकत भाई बनरा अनुष्ठान आबा स्वागतम रमजान আ ডেট উইথ ডা জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনার টপিক কখন রোজা রাখা বাধ্যতামূলক আর অব্যাহতি আছে জাকির কোন শিশু যদি প্রাপ্তবয়স্ক হওয়ার আগে রমজান মাসে রোজা রাখে সে ব্যাপারে আপনার মন্তব্য কি। আমি এ ব্যাপারে আগেও বলেছি যে প্রাপ্তবয়স্ক হয়নি তার জন্য রোজা রাখাটা বাধ্যতামূলক না তাকে অব্যাহতি দেওয়া হয়েছে আমাদের প্রিয়নবী মোহাম্মদ সুলা বলেছেন এই হাদিসটা আছে তির্মিজিতে হাদিস নাম্বার এক হাজার চারশো তেইশ আমাদের প্রিয়নবী বলেছেন যে তিন ক্যাটাগরির মানুষের হিসাব লেখা হবে না এক হচ্ছে শিশু যতক্ষণ সে প্রাপ্তবয়স্ক না হয় একজন ঘুমন্ত লোক যতক্ষণ না জেগে ওঠে আর মস্তিষ্ক বিকৃত লোক যতক্ষণ না সে স্বাভাবিক হয় এই তিন ক্যাটাগরির মানুষ আমাদের প্রিয়নবী বলেছেন তাদের হিসাব লেখা হবে না তার মানে তাদের জন্য রোজা রাখাটা বাধ্যতামূলক না নামাজের ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই তবে শিশুদের রোজা রাখতে উৎসাহিত করাটা ভালো যত তাড়াতাড়ি সম্ভব এটা বাধ্যতামূলক না আরেকটা হাদিস যেটা উল্লেখ করা হয়েছে সহি খন্ড নাম্বার তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি আনসারদের উদ্দেশ্যে বলেছিলেন নবীর পাঠানো দূত তাদের কাছে গিয়ে বলেছিল যারা রোজা রাখছ তারা এটা চালিয়ে যাবে আর যারা রাখছো না তারা রোজা রাখবে দিনের একেবারে শেষ পর্যন্ত আর তারপরে লোকজন সাহাবিগণ বললেন রোজা রেখেছি আমাদের বাচ্চাদেরও রোজা রাখতে বলেছি তাদেরকে মসজিদে নিয়ে গেছি তারা কান্নাকাটি করলে উল দিয়ে বানানো খেয়াল না দিয়েছি যাতে এটা নিয়ে ব্যস্ত থাকে যতক্ষণ না ইফতার হয় তার মানে এভাবেই সাহাবিগণ তাদের বাচ্চাদের ছোটবেলাতেই রোজা রাখতে উৎসাহিত করেছিলেন যদি বাধ্যতামূলক ছিল না এটা ভালো অভ্যাস আমরা এখনকার দিনে দেখি যে অনেক বাবা মাই বাচ্চাদের রোজা রাখতে নিষেধ করে যদিও সেই বাচ্চা হয়তো উৎসাহ নিয়ে বলছে আমি রোজা রাখতে চাই বাবা মা তখন বলে এই বয়সে আবশ্যিক না রোজা রেখুন না তারা এটা বুঝতে পারে না এই অল্প বয়সে রোজা রাখলে বাচ্চাদের কোনো ক্ষতি হবে না সত্যি বলতে এভাবে তাদের রোজা রাখার একটা ট্রেনিং হবে যখন প্রাপ্তবয়স্ক হবে আল্লা পবিত্রক্রণে বলেছেন সুরাত তাহরিম অধ্যায় নম্বর ছেষট্টি আয়াত নাম্বার ছয় হে মোমিনগণ নিজেদেরকে এবং পরিবারকে রক্ষা করো দুজোখের আগুনের যন্ত্রণা থেকে যার রসদ হবে মানুষ ও পাথর আল্লাহ আমাদের বলেছেন শুধু নিজেদেরই রক্ষা করো না বাচ্চাদেরও রক্ষা করো দু আগুন থেকে যার রসদ হবে মানুষ ও পাথর তাহলে বাচ্চাদের অল্প বয়সে রোজা রাখতে উৎসাহিত করাটা ভালো কাজ আর আমাদের স্কুলেও আমরা এই কাজ করে থাকি ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল স্টুডেন্টদের রোজা রাখতে উৎসাহিত করি অনেক কম বয়সে এমনকে যখন জুনিয়রকে জিতে পড়ে অথবা সিনিয়রকে জিতে চার থেকে ছয় বছরে তাদের উৎসাহিত করি আর এই বয়সটাতে তারা চার পাঁচ বা ছয় বছর আমরা বলি তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি রোজা রাখতে পারবে সে একটা গিফট পাবে একটা পুরস্কার পাবে এতে তারা উৎসাহিত হয় আর যখন ক্লাস ওয়ানে ওঠে তার মানে আনুমানিক ছয় বছর বয়সে আলহামদুলিল্লাহ বেশিরভাগ বাচ্চায় সারা মাস রোজা রাখে যখন তারা পৌঁছায় ক্লাস থ্রিতে তার মানে सत आठ बचर बयस प्राय सबा पुरो मास धुरे रोजा रखे जदिब बाध्यतमूलक ना तलमदुल्ल जख अन्न बात रोजा थे देखे चिंता करें बसिभाग बाबा माई बोलें तुम्हें रोजा रखते हमें क्योंकि बार करोजा रखते चाहण प्रतिजोगीता हमारा तेजर ता दे बंधु दे दे देखे सबा रोजा रख से तोजा ना थे तेज़ लज्जा लागे जदि तरज ना क्यों जो परेश तैरि ते बोली रोजा रखा फरज তবে এই প্রতিযোগিতার পরিবেশ পরিবেশটাই এমন যে অন্যকে ভালোবাসবো ধর্মের প্রতি ভালোবাসা আল্লাবাসুলকে ভালোবাসা এভাবে দেখলে আলহামদুলিল্লাহ এটা আগেও বলেছি যে একটা হাদিস মোহাম্মদ ইসলাম বলেছেন এটা আছে তিরমিজিতে যে যখন বাচ্চার বয়স সাত বছর হবে তোমরা তাকে নামাজ পড়া শেখাবে আর দশ বছর হলে তাদের উপর জোর করতে পারো অনেক বিশেষজ্ঞ বলেন রোজার ক্ষেত্রেও এটা করা যায় আরও আগে আমরা শুরু করেছি তবে আমরা তাদের উপর জোর করি না করি মমতা ভালোবাসা দিয়ে বিভিন্ন বিকৃতদের অব্যাহতি দেওয়া হয়েছে কারণ এই হাদিসটা আমি আগেও বলেছি আমাদের প্রিয়নবী মো সাল্লাহাম বলেছেন এই হাদিসটা আছে তিরমিজিতে হাদিস নাম্বার এক যে তিন ক্যাটাগরির মানুষদের হিসেব লেখা হবে না একজন শিশু যতক্ষণ না প্রাপ্তবয়স্ক হচ্ছে ঘুমন্ত লোক যতক্ষণ না জেগে ওঠে আর মস্তিষ্ক বিকৃত লোক যতক্ষণ না সুস্থ স্বাভাবিক হচ্ছে এদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের রোজা রাখতে হবে না এটার কারণ হচ্ছে যে রোজা কবুল হওয়ার অন্যতম একটা শর্ত হচ্ছে নিয়ত করতে হবে আর নিয়ত শুধুমাত্র সেই মানসিক করতে পারবে যে সুস্থ মস্তিষ্কের সুস্থ মনের অধিকারী সুস্থ মস্তিষ্কের হলেই সে রোজার নিয়োগ করতে পারবে বিকৃত মস্তিষ্ক হলে করতে পারবে না এই কারণে মস্তিষ্ক বিকৃত কেউ রোজা রাখুক বা না রাখুক তাতে কিছুই যায় আসে না তাকে অব্যাহতি দেওয়া হয়েছে আর সে সুস্থ হয়ে গেলে তাকে এটা পূরণও করতে হবে না যে রোজা মিস করেছে কারণ সে এটা জন্য দায়ী নয় তাকে দায়ী করা হবে না এটাই হলো ইসলামের সৌন্দর্য এখানে শুধুমাত্র তাদেরই দায়ী করা হবে যাদের দায়ী করা উচিত শুধুমাত্র তাদের দায়ী করা হবে যারা নিয়ত করতে পারেন শখ জ্ঞানে ঠিক বলেছেন আচ্ছা সুন্দর বলেছেন পরের প্রশ্ন একজন মহিলার দৃষ্টিকোণ থেকে যা রক্তস্রাপ হয়েছে অথবা প্রসব পরবর্তী রক্তস্রাপ তাদের জন্যে রোজা রাখা নিষিদ্ধ নাকি ঐচ্ছিক কোনটা এরকম মহিলার কথা যদি বলেন যার রজস্রাপ শুরু হয়ে গেছে বা প্রসব পরবর্তী রক্তস্রাপ আমাদের প্রিয়নবী বলেছেন হাদিস্টা সহিবুখারিতে আছে এছাড়াও সেই মুসলিমে সেই মহিলার জন্য রোজা রাখা নিষিদ্ধ যার রজস্রাব অথবা প্রসব পরবর্তী রক্তস্রাব চলছে এ সময় এটা ঐচ্ছিক না এটা নিষিদ্ধ আর এর পেছনে কারণটা হচ্ছে যখন কোনো মহিলার শরীর থেকে রক্ত বের হয়ে যায় সে অনেক রক্ত হারায় আর এ অবস্থায় যদি রোজা রাখে সে তার স্বাস্থ্যের জন্য ভালো হবে না আল্লাহ সব তালা এখানে দয়া করেছেন এই মহিলাকে অব্যাহতি দিয়েছেন আর আবশ্যিক করেছেন যে তারা রোজা রাখবে না তা না হলে তাদের স্বাস্থ্যের ক্ষতি হতো আর আল্লাহ সব তালা মানুষের উপর অতিরিক্ত বোঝা চাপাতে চান না সে কারণেই এই মহিলাদের রোজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আর এমনকি দিনের মাঝ সময়েও যদি কারো রজস্রাব শুরু হয়ে যায় রোজা ভেঙে ফেলতে হবে যদি সেটা সূর্যাস্তের কয়েক মিনিট আগেও হয়ে যায় রোজা ভেঙে ফেলতে হবে তবে এই রোজাটা পরে রাখতে হবে আবার ধরেন কারো রজস্রাব শুরু হয়েছে আর সেটা শেষ হলো ফজরের ওয়াক্তের ঠিক আগে আগে তখন যদি মহিলা গোসল নাও করে রোজা রাখতে পারে কিন্তু যদি শেষ হয় হজার আক্তার কয়েক মিনিট পরে রোজা রাখতে পারবে না রোজা ভেঙে ফেলতে হবে আর এই রোজাটা পরে রাখতে হবে ঠিক আছে এবারের প্রশ্নটা হচ্ছে সেরকম কোনো মহিলা সম্পর্কে যে গর্ভবতী অথবা যে তার বাচ্চাকে নিজের দুধ খাওয়াচ্ছে এদের অব্যাহতি দেয়া হয়েছে কেন পবিত্রকরণের আয়াত বলছে সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত একশো যে যদি কেউ অসুস্থ থাকে বা ভ্রমণ করে সে তাহলে এই সময়ের রোজাগুলো পরে রাখতে পারে তো বেশিরভাগ ফুকাহা বেশিরভাগ বিশেষজ্ঞ তারা বলেন যে মহিলা গর্ভবতী বা দুধ খাওয়ান তারা সেই ক্যাটাগরিতে পড়বে যারা অসুস্থ সেজন্য তারা চাইলে রোজাটা নাও রাখতে পারে তবে এ ব্যাপারে একটা ক্লিয়ার কাট সহি হাদিস আছে যেখানে নবী এই মহিলাদেরকে রোজা রাখা থেকে অব্যাহতি দিয়েছেন হাদিসটা আছে সোনানিবনে মাজা হাদিস নম্বর এক যে আমাদের প্রিয়নবী বলেছেন একজন ভ্রমণকারীকে রোজা রাখা এবং নামাজের কিছু অংশ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আর রোজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সেই মহিলাদেরকে যারা গর্ভবতী এবং যারা দুধ খাওয়ায়। আমাদের প্রিয়নবী মোহাম্মদ আরো বলেছেন এই হাদিসটা আছে সোনাল নিসাইতে বুক অব ফাস্টিং হাদিস নম্বর দুই যে আল্লাহ তালা ভ্রমণকারীদেরকে অব্যাহতি দিয়েছেন রোজা রাখা থেকে নামাজের অর্ধেক থেকে এবং আল্লাহ আল্লাহতলা অব্যাহতি দিয়েছেন গর্ভবতী মহিলাদের এবং যে মহিলারা দুধ খাওয়ায় রোজা থেকে এই দুই হাদিসের উপর ভিত্তি করে এটা পরিষ্কার যে গর্ভবতী মহিলারা আর যে মহিলারা দুধ খাওয়াই তাদের অব্যাহতি দেওয়া হয়েছে এখানে লজিক্যাল কারণ হিসেবে বলা যেতে পারে যে যখন কোনো মহিলা গর্ভবতী থাকে অথবা বাচ্চাকে দুধ খাওয়ায় সে যে খাবার খায় সেটা শুধু নিজের জন্যই খায় না খাবারটা তার জন্য এছাড়াও যে শিশুটা গর্ভে আছে অথবা যাকে দুধ খাওয়াচ্ছে তার জন্য এখন সেই মহিলা রোজা রাখা নিজের জন্য বা বাচ্চার জন্য কঠিন হয়ে যায় বলে সে রোজা থেকে অব্যাহতি পেয়েছে কিন্তু মহিলা যদি গর্ভাবস্থায় প্রথম স্টেজে থাকে আর মনে করে অথবা দুধ খাওয়াচ্ছে আর মনে করে যে রোজা রাখলে তার শরীরের কোনো ক্ষতি হবে না অথবা তার বাচ্চারও কোনো ক্ষতি হবে না তাহলে রোজা রাখতে পারে যদি তার সন্দেহ থাকে যে রোজা রাখলে তার কষ্ট হবে যদি এতে তার কোনো ক্ষতি না হয় তার স্বাস্থ্যের অথবা বাচ্চার তাহলে রোজা রাখতে পারে নাও পারে তবে যদি এতে তার শরীরের ক্ষতি হয় অথবা বাচ্চার ক্ষতি তাহলে রোজা রাখা তার জন্য হারাম কারণ আল্লাতালা কোনো মানুষের উপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিতে চান না আর এভাবে দেখলে এ কারণেই আল্লাহ তাদের অব্যাহতি দিয়েছেন পরে যখন তারা সুস্থ হবে দুধ খাওয়ানো বন্ধ করবে অথবা গর্ভাবস্থা শেষ হয়ে যাবে প্রসব পরবর্তী রক্তস্রাবের পরে তাদেরকে মিস করা রোজাগুলো রাখতে হবে পরবর্তী রমজানের আগে ইনশাল্লাহ আবার দেখা হবে ছোট্ট বিরতির পর For Allah Most had. He rejected the way of worshiping Gods of clay Prophet Ibrahim knew that Allah was near And the heart of the Muslim is sincere Under the hot burning sun He declared God is one Though with stones on his chest Easy man would not rest The Mu'addi knew their right would conquer all And the heart of a Muslim must be strong It's the heart of a Muslim Through the guidance of Islam That makes you fair and kind and helpful To your fellow men So living as a Muslim means That you must pay a part Allah looks not at how you look But what is in your heart In our poor say Little food on our plate Mother said she was glad Always sharing what we had When I asked how can we share what's not enough She said the heart of our Muslims filled with love He said it's time you should know As you learn you will grow That some people around Will do what's bad to bring you down Father said to be a star shining bright For the heart of a Muslim does what's right It's the heart of a Muslim Through the guidance of Islam that makes you fair and kind and helpful to your fellow man so living as a Muslim means that you must stay apart Allah looks not at how you look but what is in your heart so whatever you do make sure your words are true honesty is the best Because life is a test, even if it hurts so much, you want to cry. For the heart of a Muslim does not lie. It's the heart of a Muslim through the guidance of Islam that makes you fair and kind and helpful to your fellow men.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 সালাম আলাইকুম রাহমতুল্লাহ ভাই ও বোনেরা এই অনুষ্ঠানে আবারও স্বাগতম রমজান আ ডেট উইথ ডা জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনার টপিক কখন রোজা রাখা বাধ্যতামূলক আর অব্যাহতি আছে ড জাকির আচ্ছা কোন লোক যদি কিছুটা অসুবিধায় পড়ে কোন ধরনের অসুস্থতার কারণে মাথা বা পেটে ব্যথা তাদেরও কি রোজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে যে মানুষটা অসুস্থ তাকে অব্যাহতি দেওয়া হয়েছে আল্লা পবিত্রকরণে বলেছেন বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত একশো যে যদি কেউ অসুস্থ থাকে অথবা ভ্রমণ করে তাহলে তাকে সেই সময়কার রোজাগুলো পরবর্তীতে রাখতে হবে তবে তার মানে এই না যে কেউ যদি ভুগতে থাকে মাথা ব্যথায় অথবা পেট ব্যথায় অথবা কফে সে রোজা রাখবে না যদি কোনো ব্যক্তি অসুস্থ অবস্থায় রোজা রাখতে পারে রোজা রাখা তার জন্য বাধ্যতামূলক শুধুমাত্র তখন অব্যাহতি দেওয়া হয়েছে যদি অসুস্থতার কারণে তার রোজা কঠিন হয়ে যায় অথবা রোজা রাখলে তার অসুস্থতা আরও বেড়ে যায় অথবা স্বাস্থ্য খারাপ হয়ে যায় অথবা অসুস্থতার কারণে যদি ওষুধ খাওয়া বাধ্যতামূলক হয় তখন অব্যাহতি দেওয়া হয়েছে এটা আমাদের ছোটোখাটো কারণে বা ছোটোখাটো অসুখে যেমন কফ বা সর্দি মাথা ব্যথা বা পেট ব্যথা তখন রোজা বাধ্যতামূলক আল্লাহ সবান অসুস্থ লোকদের রোজা থেকে অব্যাহত দিয়েছেন কারণ আল্লাহ কারো না আল্লাহ পবিত্র এটা বাকারা ২ যে তোমরা নিজের হাতে নিজেদের ধ্বংসে নিক্ষেপ করো না আমি অসুস্থ আর যদি মনে করি রোজা রাখলে আমার ক্ষতি হতে পারে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে নিজেকে মেরে ফেলার মতোই তাই আল্লাহ বলেছেন এটা নিষিদ্ধ যদি আমি জানি যে রোজা রাখলে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে তখন এটা হবে নিষিদ্ধ একইভাবে আল্লাহ বলেছেন পবিত্রকরণে সুরা নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর উনত্রিশ যে নিজেদেরকে হত্যা করু না নিশ্চয়ই আল্লাহ সবান তাহলে নিজের স্বাস্থ্যের ক্ষতি করা নিজের কোনো ক্ষতি করা এটা ইসলাম অনুযায়ী নিষিদ্ধ এই অব্যাহতিটা দেওয়া হয়েছে সেইসব মানুষকে যাদের রোজা রাখা কষ্টকর অথবা যাদের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে তবে ছোটখাটো অসুখে অব্যাহতি নেই আচ্ছা তাহলে অব্যাহতি পাবে তারা যারা গুরুতর অসুস্থ এবারে আমাদের পরের প্রশ্ন এটা হচ্ছে একজন বিকলাঙ্গ মানুষ নিয়ে এই নিয়মটা কেন যে একজন বিকলাঙ্গ মানুষকে মিস করা রোজাগুলোর জন্য ক্ষতিপূরণ দিতে হবে আল্লাহ পবিত্র করুণা বলেছেন চুরাশি যে যদি রোজা রাখা কারোর জন্য কঠিন হয়ে যায় সে রোজা রাখতে পারে অথবা ক্ষতিপূরণ দেবে তার মানে কোনো গরিব বা অভাবগ্রস্তকে খাইয়ে দিতে হবে এর কারণ হলো যদি কেউ বিকলাঙ্গ হয় অথবা স্থায়ীভাবে অসুস্থ হয় এমন কোনো সম্ভাবনা নেই যে সুস্থ হয়ে সে তারপর আবার রোজা রাখতে পারবে তাহলে সে পরে পূরণ করবে বা পরবর্তীতে মিস করা রোজাগুলো রাখবে এই প্রশ্নটাই তখন আর আসবে না তার বেলায় সেজন্য তাকে দিতে হবে ক্ষতিপূরণ তখন সে কোনো গরীব লোককে খাইয়ে দেবে যতগুলো রোজা সে মিস করবে প্রত্যেক রোজার জন্য সে একজন গরিব লোককে খাইয়ে দেবে ড জাকির এবারের প্রশ্ন কোন ধরনের বৃদ্ধ লোকদের রোজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আল্লাহ পবিত্র করোনা বলেছেন সুরভাখারা অধ্যায় নম্বর দুই আধ নম্বর একশো চুরাশি যে যদি রোজা রাখা কারোর জন্য কঠিন হয়ে যায় সে রোজা রাখতে পারে অথবা ক্ষতিপূরণ দেবে মানে গরিব লোককে খাইয়ে দেবে যে সব বৃদ্ধ লোকদের রোজা থেকে অব্যাহতি হয়েছে তারা হচ্ছেন সেই লোক যাদের শরীর যদি রোজা রাখেন তাহলে খারাপ হয়ে যেতে পারে যে লোকের বয়স অনেক বেশি হয়ে গেছে এখানে বয়সটা নির্দিষ্ট কিছু না যে ষাট সত্তর বা আশি নব্বই দেখতে হবে শারীরিক অবস্থা বয়স হয়ে যাওয়ার কারণে যদি শারীরিক অবস্থা খারাপ থাকে তাহলে রোজা রাখা কঠিন হয়ে যায় তখন রোজা রাখার পরিবর্তে গরিব লোককে খাইয়ে দিতে হবে আর একটা হাদিস আমাদের প্রী মোহাম্মদুল্লাহামের সহি খন্ড নাম্বার ছয় হাদিস পাঁচশো পাঁচ আমাদের প্রণবী বলেছেন যে বয়স্ক পুরুষ এবং মহিলাদের রোজা রাখতে হবে না তবে তারা প্রত্যেক রোজার জন্য একজন করে অভাবগ্রস্ত লোককে খাইয়ে দেবেন এছাড়াও এরকম আরও হাদিস আছে যেমন ধরেন সুনানাল ধারাকুত্নী হাদিস নাম্বার দুইশো বলা হয়েছে যদি কোনো লোক যাকে ক্ষতিপূরণ দিতে হবে সে কোনো গরিব লোককে খাইয়ে দেবে এক মুদ গম এক একমুদ মানে হচ্ছে দুই হাতের মুঠোয় যে পরিমাণ গম ধরে এই পরিমাণে খাওয়ানো উচিত আরও একটা হাদিস বলা হয়েছে আল দ্বারাকুত্নী দুইশো সত্তর নম্বর হাদিস যে আনাস রাদিয়াল্লাহানহ তিনি যখন খুব বৃদ্ধ হয়ে গেলেন রোজা রাখতে পারলেন না তাই মাসে শেষের দিকে তিরিশ জন গরিব লোককে ডেকে খেতে দিলেন রুটি আর তার সাথে অন্যান্য খাবার পুরো খাবার ৩০ জন লোককে তার মানে যতগুলো রোজা মিস করবেন প্রত্যেকটার জন্য একজন গরিবকে খাওয়াতে হবে এবার আপনার প্রশ্নটাতে আসি যদি সেই বয়স্ক মানুষ হয় মানসিকভাবে সুস্থ কিন্তু স্বাস্থ্যবান না সেরকম ক্ষেত্রে গরিব লোককে খাইয়ে দেবে বা ক্ষতিপূরণ দেবে আবার কোন বয়স্ক লোক যদি মানসিক বিকারগ্রস্ত হয়ে থাকে মানসিকভাবে সুস্থ না থাকে তাহলে তাকে রোজা রাখতে হবে না অব্যাহতি দেওয়া হয়েছে গরিব মানুষকে খাইয়ে তার ক্ষতিপূরণও দিতে হবে না কারণ সে তখন শিশুর মতো আমাদের নবী বলেছেন কথাটা আমি আগেও বলেছি যে তিন ক্যাটাগরির মানুষের হিসেব লেখা হবে না যে কোন শিশু প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হয়নি এই অসুস্থ বৃদ্ধ শিশুদের মতোই অথবা তারা মানসিক বিকারগ্রস্ত লোকের মতো বার্ধক্যজনিত কারণে মানসিক জড়তায় ভুগছে বয়স হয়ে গেলে মানসিক সুস্থতা আগের মতো থাকে না তাদের রোজা রাখতে হবে না অথবা রোজা মিস করার জন্য খাওয়াতেও হবে না কাউকে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না আচ্ছা তাহলে এ ব্যাপারে উত্তরটা জানলাম এখন যদি কেউ ভ্রমণ করে তখন তার জন্যে রোজা রাখাটি কি নিষিদ্ধ নাকি ঐচ্ছিক আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা বাকারা অজা নম্বর দুই আয়াত নম্বর একশো যে যদি তুমি অসুস্থ হও বা কোথাও ভ্রমণ করো চাইলে সে সময় তোমরা তোমাদের রোজাগুলো রাখতে পারো এখানে কিছুটা অব্যাহতি দেওয়া হয়েছে তার মানে চাইলে তখন রোজা রাখতে পারেন অথবা তখন না চাইলে রাখবেন না কিন্তু পরবর্তীতে রোজাগুলো রাখতে হবেই আল্লাহ সামানা এখানে একজন ভ্রমণকারীকে হোক পুরুষ বা মহিলা তাকে অসুস্থ ক্যাটাগরিতে ফেলা হয়েছে কারণ আমাদের প্রিয় নবী মোহাম্মদাম বলেছেন এটা আছে সেই বুখারিতে খন্ড নম্বর তিন হাদিস নম্বর এক আমাদের প্রিয়নবী বলেছেন যে ভ্রমণ করা হচ্ছে একটা শাস্তি কেউ যখন ভ্রমণে যায় সেটা শাস্তির মতো তার মানে কাজটা কঠিন তাকে অনেক কষ্ট করতে হবে আর এটার উল্লেখ আছে সাহেব বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক হাজার নয়শো তেতাল্লিশ একজন সাহবা ছিলেন হামজা রাদেলাহানহ তিনি ভ্রমণের সময়ও রোজা রাখতেন নবীকে জিজ্ঞেস করলেন যে ভ্রমণের সময় রোজা রাখব নাকি রাখবো না তখন নবী বললেন যদি তুমি চাও তাহলে রাখতে পারো আর যদি না চাও তাহলে রাখবে না তার মানে ব্যাপারটা হচ্ছে কেউ রোজা রাখতে চাইলে রাখতে পারে যদি না রাখতে চায় তাহলে রাখবে না যেমন ধরেন একজন লোক ভ্রমণ করা অভ্যস্ত ভ্রমণে তার কষ্ট হয় না যদি সে রোজা রাখতে চায় কোনো সমস্যা নেই তার জন্য ভালো আবার কারও হয়তো ভ্রমণে কষ্ট হয় আর সে রোজা রাখতে চায় না তাহলে রাখবে না এটা আমরা হজরত আনাস রাজিয়াল সেই হাদিস থেকে জানতে পারি তিনি বলেছেন এটা হচ্ছে সেই বুখারিতে খন্ড নম্বর তিন হাদিস নাম্বার এক যে নয়শো আনাস যে হজরত তিনি বলেছেন যখন আমরা নবীর সাথে ভ্রমণ করতাম সাহাবিগণের কেউ কেউ রোজা রাখতেন অনেকে রোজা রাখতেন না তবে যারা রোজা রাখতেন তারা তাদের সমালোচনা করতেন না যারা রোজা রাখেননি আর যারা রোজা রাখেননি তারা রোজদারদের কোনো সমালোচনা করতেন না তাহলে এখানে ব্যাপারটা ঐচ্ছিক কষ্টসহ্য করে রাখতে চাইলে রাখতে পারে আর তখন না রাখতে চাইলে সেটা পরে করতে হবে তাহলে আমরা বুঝতে পারছি যে এটা হলো ঠিক বলেছেন এখন কেউ যদি ভ্রমণ করা অবস্থায় রোজা রাখে তাহলে কি সে আল্লাহর কাছ থেকে বেশি পুরস্কার পাবে আল্লাহ আল্লাতালা এর আগের বলেছেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো যে কেউ অসুস্থ অথবা ভ্রমণ করলে সেই রোজাগুলো পরে রাখতে পারে অথবা যার জন্য রোজা রাখাটা কষ্টকর সে রোজা রাখতে পারে অথবা ক্ষতিপূরণ দিতে পারে গরিব লোককে খাইয়ে দেবে তবে তাদের জানিয়ে দাও রোজা রাখাটাই উত্তম এতে প্রমাণ হয় রোজা রাখাটাই বেশি উত্তম তবে তারা চালে অব্যাহতি আছে এতে গুনা হবে না রোজাগুলো পরে রাখতে পারবে কিন্তু রোজা রাখাটা ভালো এরকম অনেক হাদিস আছে আমাদের নবী মোহাম্মদ সুল্লাহলামের একটা হাদিস। এটার উল্লেখ আছে সেই মুসলিমে খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই যে একবার সাহাবিগণ নবীর সাথে ভ্রমণ করছিলেন যেহেতু খুব গরম পড়েছিল কেউ রোজা রাখেনি শুধু রোজা ছিলেন আমাদের নবী আর একজন সাহাবা আবদুল্লা বিন আবিরাওয়া এরকম আরও বেশ কয়েকটা হাদিস আছে সেই মুসলিমে খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই এবং দুই যে সাহাবিগণ নবীর সাথে ভ্রমণ করছেন কিছু সাহাবি রোজা রেখেছেন আবার অনেকে রাখেননি নবী যখন জানতে পারলেন সাহাবিগণের পক্ষে রোজা রাখাটা কঠিন হয়ে যাচ্ছে তিনি রোজা তখন ভেঙে ফেললেন আর একটা হাদিস সোহেব মুসলিম খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার ২৪৭২ একবার আমাদের নবী সেটা ছিল মক্কা বিজয়ের বছর সাহাবিগণের সাথে এক জায়গায় গেলেন তিনি বুঝতে পারলেন যে সব সাহাবি রোজা রেখেছিলেন তাদের জন্য রোজা রাখাটা কষ্টকর হয়ে যাচ্ছে তখন আমাদের নবী আসরের নামাজের সময় একপাত্র পানি নিয়ে পান করলেন এবং রোজা ভেঙে ফেললেন এতে করে আমাদের জন্য সহজ হয়ে গেল এই আদিস থেকে আমরা জানতে পারলাম যে নবী রোজা রাখতে চেয়েছিলেন যদি তখন কঠিন না হতো তিনি রোজা ভেঙেছেন কেন কারণ সাহাবিগণের জন্য রোজা রাখা কষ্টকর হয়ে যাচ্ছিল আমাদের নবী তার সাহাবিগণকে কোনো সংকটের ভিতরে ফেলতে চাননি সেজন্য রোজা ভেঙেছেন তবে এখান থেকে আমরা জানতে পারি রোজা রাখা ভালো যদি রাখতে পারেন যদি না পারেন কোনো সমস্যা নেই আপনি এই রোজাগুলো পরে রাখতে পারেন এছাড়াও আমরা জানতে পারি যে রোজা রাখাটাই বেশি ভালো কেন কারণ যদি কেউ পরে রোজা রাখতে চায় যে ভ্রমণ করছে আল্লাহ না করুক যদি সে ভ্রমণ করতে গিয়ে কোনো কারণে মারা যায় তাহলে তার এই কাজটা অসম্পূর্ণ থেকে যাবে যে কাজটা ফরজ তাই ভ্রমণ করার সময় যদি কেউ রোজা রাখতে পারে তাহলে তার জন্য রোজাই বেশি ভালো আর এ ছাড়াও যখন ভ্রমণ করবেন এই পবিত্র রমজান মাসে দেখবেন আশেপাশের লোকজন রোজা রেখেছেন এভাবে দেখলে ব্যাপারটা বেশ সোজা যখন বাড়ি ফিরে আসবেন রমজান মাস শেষ হয়ে গেলে যদি একা রোজা রাখতে চান আর অন্য কেউ না রাখে তখন এটা বেশ কঠিন কঠিন লাগে তাহলে এটা একটা অন্যতম কারণ যে ভ্রমণ করার সময় যদি কষ্ট সহ্য করে রোজা রাখতে পারেন भलो सब बसि असाधारण इनशाला देखा छोट्ट पर আমি বাংলার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকল মুসলিমের মোবারকবাদ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 भाई बनरा अनुष्ठने स्वागतम रमजान আ ডেট উইথ ডা জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনার টপিক কখন রোজা রাখা বাধ্যতামূলক আর অব্যাহতি আছে ড জাকির যে লোক জিহাদ করছে তাকে রোজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কেন যখন কোন লোক জেহাদে অংশগ্রহণ করছে রোজা রাখলে তো সে দুর্বল হয়ে পড়বে সে তখন ভালোভাবে যুদ্ধ করতে পারবে না যেটা সে করছে আল্লা সবানে এজন্যবি বলেছেন এটা আছে জিহাদের জন্য রওনা হচ্ছেন তখন সাহাবিগণকে বললেন শত্রুর মুখোমুখি হতে যাচ্ছি রোজা না রাখলে শরীরে শক্তি পাবো রোজা ভেঙে ফেল এই কথা শোনার পর কিছু সাহাবি তখনই तर रोजा भेल रोजा राखलें रोजा राख ले रोजा ना रखले शर शक्ति रोजा भेजे फिलो दी रोजा भेजे फिलो तक सब रोजा भेजे फिललें रोजा ना रखले शर फिर पा और आल्ला खतरे लड़ाई करतेब और भलो भाव जेतार सम्भवना बेबंद इनशाला डर जक পিস টিভির দর্শকদের কাছ থেকে হাজার হাজার চিঠি পেয়েছি পবিত্র রমজানের উপর আর আজকের টপিকের উপরও কখন রোজা রাখা বাধ্যতামূলক আর অব্যাহতি আছে এখন আমরা দর্শকদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন এটা করেছেন একজন দর্শক আর তিনি প্রশ্ন করেছেন একজন লোক অন্য কোন শহরে একটা না কতদিন থাকলে সর্বোচ্চ কতদিন থাকলে তাকে ভ্রমণকারী বলা হবে আর রোজা থেকে অব্যাহতি পাবে এখানে তিনি একটা উদাহরণও দিয়েছেন যে মনে করেন সে একজন ছাত্র বিদেশে গেছে পড়াশোনা করতে হয়তো দুই মাস সে কি রমজান মাসে রোজা থেকে অব্যাহতি পাবে বেশিরভাগ বিশেষজ্ঞ ব্যাপারে বলেন যে নামাজ পড়ার ক্ষেত্রে যে নিয়মটা যখন কোন লোক ভ্রমণ করছে এ ব্যাপারে আদেশটাগো বলেছি যে আমাদের প্রিয়নবী মোহাম্মদ বলেছেন এটা আছে হাদিস সোনানিবনে হাজার ছয় প্রিয় আল্লাহ তালা তাদেরকে অব্যাহতি দিয়েছেন রোজা রাখা থেকে এবং নামাজের অর্ধেক থেকে যারা ভ্রমণ করছে আর মহিলাদের রোজা থেকে অব্যাহতি দিয়েছেন যখন গর্ভবতী ইত্যাদি একজন ভ্রমণকারীর নামাজের ক্ষেত্রে যে নিয়ম রোজা রাখার ক্ষেত্রেও একরকম একটা নিয়ম আছে এখন বেশিরভাগ ফুকা বেশিরভাগ বিশেষজ্ঞের যদিও মতভেদ আছে তবে নামাজের ক্ষেত্রে তারা বলেন যে একজন লোক তার নিজের শহর ছেড়ে অন্য শহরে যতদিন থাকলে ভ্রমণকারী বলা হতে পারে সেটা হল চার দিন বেশিরভাগ বিশেষজ্ঞ রোজার ক্ষেত্রেও এই নিয়মটা মানেন যে নিজের শহর ছেড়ে অন্য শহরে ম্যাক্সিমাম যতদিন থাকলে ভ্রমণকারী বলা হবে সেটা চার দিন চার দিনের বেশি হলে তাকে ভ্রমণকারী বলে গণ্য করা হবে না যদিও বিশেষজ্ঞগণের মধ্যে একটা মতভেদ আছে তবে বেশিরভাগ বিশেষজ্ঞ এটা বলেন এরপর প্রশ্নটা দ্বিতীয় অংশে আসি যে যদি কেউ পড়াশোনা করার জন্য দেশের বাইরে যায় আর সেখানে দুই বা তিন বা চার মাস বা পাঁচ মাস থাকে তাকে কি ভ্রমণকারী বলে ধরা হবে না এই পরিস্থিতিতে সে আছে অনেকদিন ধরে কয়েক মাস ধরে এখানে যদি রোজার কথা বলতে হয় তাকে রোজা রাখতে হবে রমজান মাসে রোজা রাখা তাদের জন্য বাধ্যতামূলক পরের প্রশ্ন ধরেন একজন লোক সে হয়তো সারা দিন রোজা রেখেছে তারপর ভ্রমণ শুরু করল হয়তো বিকেলে রোজা অবস্থায় বিকেলে ভ্রমণ শুরু করল তখন তার জন্য রোজা ভাঙা কি বাধ্যতামূলক নাকি এটা ঐচ্ছিক এখানে তার জন্যে কোনটা করা ভালো হবে যদি কেউ তার ভ্রমণ শুরু করে দুপুরে অথবা বিকেলে অথবা বিকেল পর্যন্ত যদি সে তার নিজের শহরে থাকে তাহলে রোজা রাখাটা তার জন্য ফরজ সেই সময়টা ভ্রমণকারীকে শুধু তখনই রোজা ভাঙার অনুমতি দেওয়া হয়েছে যখন নিজের শহর ছেড়ে সে চলে যাবে যদি সে ঠিক করে যে বিকেলে ভ্রমণ শুরু করবে তাহলে অব্যহতি নেই যে সেদিন রোজা রাখবে না সে রোজা রাখতে হবে কারণ তার প্ল্যানটা বদলাতে পারে হয়তো বেলায় প্ল্যানটা বদলাতে পারে তখন রোজা না রাখলে গুনা হবে তাহলে একজন ভ্রমণকারী শুধু তখনই রোজা ভাঙতে পারবে যখন শহরের বাইরে যাচ্ছে শহর ছেড়ে না গেলে ভাঙতে পারবে না যদি শহরের বাইরে চলে যায় বিকেল বেলায় তখন ভাঙার অনুমতি আছে এমন না যে এটা ভাঙতেই হবে কষ্ট না হলে সে রোজা রাখতে পারে কমপ্লিট করতে পারে এটা হচ্ছে আচ্ছা সুন্দর বলেছেন এবারের প্রশ্ন এটা করেছেন একজন পাইলট আর তিনি প্রায় সব সবসময়ই ভ্রমণের উপরেই থাকেন প্রত্যেক দিন প্লেনে করে ভ্রমণ করছেন অনেক লম্বা পথ তার প্রশ্নটা হল যে তিনি কি সবগুলো রোজা থেকে অব্যাহতি পাবেন যদি কারো পেশাটা এরকম হয় যে সে পাইলট অথবা সে একজন নাবিক তাকে ভ্রমণ করতে হয় নিজের শহর ছেড়ে অন্য জায়গায় যেতে হয় তাকে ভ্রমণকারী বলে ধরা হবে সে রোজায় অব্যাহতি পাবে তবে তাকে এই রোজাগুলো রাখতে হবে পরবর্তী রমজান মাসের আগেই যদি সে অনেক বেশি ভ্রমণ করে তাহলে রোজা রাখতে হবে ছুটির দিনে যে ছুটির দিনগুলো পাবে আর যখন নিজের শহরে থাকবে তাহলে তখন রোজা রাখতে না চাইলে অব্যাহতি আছে তাকে ভ্রমণকারী বলে ধরা হবে তবে সে রোজাগুলো রাখবে যত তাড়াতাড়ি সম্ভব পরবর্তী রমজান মাসের আগে যদি না সে অনেক লম্বা কোনো ফ্লাইটে থাকে হয়তো ইন্ডিয়া থেকে নিউ সময় লাগে বারো ঘণ্টারও বেশি কিন্তু যদি সে ছোট ফ্লাইটে থাকে আমার মনে হয় না সেখানে সমস্যা আছে আচ্ছা এবারে পরের প্রশ্ন ধরেন একজন লোক সে সৌদি আরবে কাজ করে অথবা হয়তো সে সৌদি আরবে বসবাস করে আর গত রমজান মাসে সে রোজা রাখা শুরু করেছে সৌদি আরবে গত বছর সৌদি আরবে রোজা শুরু হয়েছে দুই দিন আগে ভারতের চাইতে লোকটার নিজের দেশ ভারত সে নিজের দেশে আসলো। আর যখন এসে পৌঁছালো সে অলরেডি সৌদি আরবে দুই দিন রোজা রেখেছে তার প্রশ্নটা হলো সে কি তিরিশ দিন রোজা পালন করবে নাকি সে যে এলাকায় আছে তাদের সাথে অতিরিক্ত রোজাগুলো রাখবে এখন সে কি ভারতের সময়টা ধরবে নাকি সৌদি আরবের সময়টা ধরবে তার রোজাগুলো পূরণ করার জন্য আমাদের সাথে তোমরা তোমাদের রোজা রাখা শুরু করো যদি কোনো দেশে থাকেন বা জায়গায় সেখানে লোকজনের সাথে আপনি রোজা রাখা শুরু করবেন আর আশেপাশের লোকজন যখন রোজা ভাঙবে তখন তুমিও ভেঙে ফেলবে যদি সৌদি আরবে থাকেন তাহলে রোজা রাখবেন সৌদি আরবের লোকজনের সাথে যদি রমজান মাসের মাঝামাঝি তিনি তার নিজ দেশ ভারতে ফিরে যান তাহলে ততদিন রোজা রাখবেন যতদিন আশেপাশের লোক রোজা আছে আর আমি জানি এসব ক্ষেত্রে বেশ কয়েকদিন পার্থক্য থাকে যদি রোজা শুরু হয় দু দিন আগে তাহলে আসলেন ভারতে ততদিনে আপনি তিরিশটা রোজা রেখেছেন তখনও হয়তো ভারতে একটা বা দুটো রোজা বাকি আছে তারপর আপনাকে রোজা রাখতে হবে ভারতের লোকজনের সাথে যদিও তখন সেটা তিরিশ দিনের বেশি হয় তবে সেটা হতে পারে একত্রিশ বা বত্রিশ দিন আর হাদিসটা বলছে আশেপাশের লোকজনের সাথে তোমরা তোমাদের রোজা রাখো আর আশেপাশের লোকজন যখন রোজা ভাঙবে তখন রোজা ভেঙে ফেলো কিন্তু যদি ব্যাপারটা উল্টে যায় হয়তো আছে ভারতে দুদিন পরে আবার সৌদি আসলো তাহলে হয়তো রোজা রেখেছে আঠাশ দিন এই ক্ষেত্রে শুরু করেছে ভারতের লোকজনের সাথে শেষ করবে সৌদি আরবের লোকজনের সাথে আর ঈদের দিন সে রোজা রাখতে পারবে না কারণ এটা হারাম কিন্তু পরে তাকে রোজা রাখতে হবে অন্তত একটা দিন কারণ রমজান মাস হয় কমপক্ষে উনত্রিশ দিন সেজন্য তাকে অতিরিক্ত এক বা দুই দিন রোজা রাখতে হতে পারে যাতে করে সে পূরণ করতে হবে বা 30 দিন এতে করে মনে হবে না সে কম রোজা রেখেছে উনত্রিশটার চেয়ে কম এবারের প্রশ্ন এটা করেছেন একজন ইঞ্জিনিয়ারিং এর ফাইনাল ইয়ারের ছাত্র তার ফাইনাল ইয়ারের যে পরীক্ষাগুলো সেগুলো হবে সব রমজান মাসে আমার মনে হয়। উনি গত বছরের রমজানের কথা বলছেন তার বাবা আর মা তাকে উপদেশ দিয়েছে যে রমজান মাসে তার রোজা রাখার দরকার নেই কারণ এতে তার পরীক্ষা খারাপ হতে পারে এখন এই কারণে কি কাউকে রোজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে যদি কেউ রোজা না রাখতে চায় শুধুমাত্র পরীক্ষার কারণে এটা কোনো যথার্থ কারণ না হতে সেটা হয়তো ফাইনাল এক্সাম আর হয়তো তার বাবা মা তাকে বলছে যে রোজা রেখো না কারণ যদি রোজা রাখো তাহলে হয়তো তোমার মনোযোগ কমে যাবে রেজাল্ট খুব একটা ভালো হবে না যদি বাবা মা জোড়া করেন এ ধরনের ক্ষেত্রে সেই সন্তান ছেলে অথবা মেয়ের উচিত বাবা মার কথা না শোনা কারণ বাবা মা যদি কিছু করতে বলে আর সেটা যদি আল্লাহ এবং রাসুলের শিক্ষার বিরুদ্ধে যায় শুধুমাত্র এমন ক্ষেত্রে বাবা মাকে অমান্য করা যাবে আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরান কাবুত অধ্যায় ঊনত্রিশ আয়াত আট এছাড়া হচ্ছে সুরা আলুকমান অধ্যায় নম্বর একত্রিশ আয়াত পনেরো যে যদি তোমার বাবা মা জোর করে বা সংগ্রাম করে জিহাদ করে যে তুমি আল্লাহ তালার তাল অন্য কারণ তারপরও তাদের সাথে সদ্ভাবে বিশুদ্ধ চিত্তে বসবাস করো করোনা আমাদের অনুমতি দিয়েছে কারণ এটা কোনো আইনসম্মত কারণ না যে যেহেতু তাকে পরীক্ষা দিতে হবে তাই রোজা রাখা লাগবে না যাতে ভালো নম্বর পেতে পারে আখেরাতে ভালো নম্বর পাওয়া খরচ কাজ পালন করা বেশি গুরুত্বপূর্ণ সেজন্য এটা কোনো যথার্থ কারণ নয় পরীক্ষা থাকলে রোজা রাখতে হবে আর ইনশাল্লা আল্লাহ তাকে সাহায্য করবেন সে হয়তো পরীক্ষায় ভালো নম্বর পাবে অন্য কারো সাহায্যের চেয়ে আল্লাহর সাহায্য বেশি গুরুত্বপূর্ণ আল্লাপ পৌত্রিক্রণে বলেছেন সুরাল ইমরান অধ্যায় নম্বর তিন অ্যাথ নম্বর একশো আল্লাহ সাহায্য করলে কেউ তোমাদের সাথে জিততে পারবে না আল্লাহ সাহায্য না করলে এমন কে আছে যে তোমাদের সাহায্য করবে তাই মুমিনগণ নির্ভর তালুক আর আমার উপদেশ হচ্ছে সামনে পরীক্ষা থাকলেও রোজা রাখবেন ইনশাল মনোযোগ পরীক্ষায় ভালো নম্বর পাবেন ইনশাল্লা বেশি ভরসা করবেন এটাই হল উত্তর সুন্দর পরের প্রশ্ন এটাও ভ্রমণ সম্পর্কে ভ্রমণকারী রোজা মিনিমাম কতখানি দূরত্ব অতিক্রম করলে ভ্রমণকারী রোজা থেকে অব্যাহতি পাবেন এর উত্তরও হবে নামাজের সেই উত্তরের মতো কত দূরে গেলে তাকে ভ্রমণকারী বলা যেতে পারে যাতে করে কাসার করতে পারে অর্থাৎ নামাজ ছোট করবে রোজার ক্ষেত্রেও একই নিয়ম যদিও এ ব্যাপারে মতভেদ আছে তবে বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন এটা হচ্ছে ১৬ ফার্সাক এক ফার্সাক মানে তিন মাইল তার মানে যদি কেউ আটচল্লিশ মাইলের বেশি ভ্রমণ করে অথবা ভ্রমণ করে আশি কিলোমিটারের বেশি তাকে ভ্রমণকারী বলে ধরা হবে তবে কিছু বিশেষজ্ঞ বলেন এটা হচ্ছে তিরাশি বা চুরাশি কিলোমিটার তাই অনেকে বলে কেউ আশি বা চুরাশি কিলোমিটারের বেশি পথ গেলে তাকে ভ্রমণকারী বলে ধরা হবে তবে মূল ব্যাপারটা হচ্ছে সে তখন তার নিজের শহরে থাকবে না কিছু শহর আছে যেগুলো অনেক বড় শহরের একমথা থেকে আরেক মাথায় হয়তো চুরাশি কিলোমিটারের বেশি হবে এরকম হলেও ভ্রমণকারী বলে ধরা হবে না সে থাকবে অন্য কোন শহরে তাহলে ডা জাকির আমরা আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আর আলহামদুলিল্লাহ আমরা আজকে বেশ কিছু দর্শকের প্রশ্নের উত্তর দিতে পেরেছি আপনি আজকে খুব সুন্দরভাবে আর সঠিকভাবে এই উত্তরগুলো আমাদের সামনে তুলে ধরেছেন আলহামদুলিল্লাহ ভাই ও বোনেরা আশা করি আজকের টপিকের উপর ড জাকিরের বলা উত্তরগুলো শুনে আপনারা দারুণভাবে উপকৃত হয়েছেন আর আগামীকাল আপনাদের সাথে আবারও দেখা হবে একই সময়ে সেদিন আমাদের आलोचनार टपिक है जेसब क्य कर रोजा भेंग जाए रोजा अवस्थायसब क्य निषिध देखा आगामीकाल असलुम वरहमत কোনো তু পে পমুনা সবরিজ মাল বৈষ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 जगत दान अर्थ पर आई अल्क सतचलिंग नंबर शून्य तीन शून्य जिबी चार नी शून्य शून्य शून्य आठ तीन शून्य तीन शून्य शून्य शून्य आठ तीन सोफ्टीआईसी जिबी टा पाठ मेल कर महिलापूर्ण সমাজ গুলোকে যারা মুসলিম এদের মধ্যে মেয়েদের রেশিও হলো সেভেন্টি তারা খুঁজে পেয়েছে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর চেয়ে এবং আর কোন ধর্মের মধ্যে নাই महिला पथनिरदेशना जानार जन्म इसलम नारी बुधवार सन्ध्या साढ़े पांच 5 पांचए भारत पीस टी बांगलाय